আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিতি আমাদের ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস আমরা পুরো মুসলিম উম্মা ছিলাম এক অভিন্ন জাতি অভিন্ন ভূখণ্ডের মাঝেই আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা কখনোই ভিন্ন ভিন্ন দেশ পরিচয়ে বিভক্ত ছিলাম না আমাদের পতাকার মাঝেও কোন ভিন্নতা ছিল না আমাদের ছিল এক পতাকা আমাদের পারস্পরিক বন্ধন ছিল সিসাঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে আল মুক মিনুল মুক মিনিকাল বুনিয়ান ইয়সুদ্দু বা দুহু বা অপর মুমিনের জন্য প্রাচীরের মতো যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে আমাদের নির্যাতিত হলে আমরা সকলেই একসাথে ঝাঁপিয়ে পড়তাম আমাদের একজনের জখমে আমরা সকলেই জর্জরিত হতাম একজনের ব্যথায় সবাই ব্যথিত হতাম রাসুদ সাল্লাহ আলিমুয়াশাল্লাম আমাদের পরিচয় দিয়েছেন কামাজিন ওয়াহিদিন আমরা হলাম এক ব্যক্তির ন্যায় কামাশাল জাসাদ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 তহিদের এক পতাকা তলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম রাসুল সাল্লি সাল্লামের আদর্শ ও সুনাই ছিল আমাদের সভ্যতার সংস্কৃতি আমাদের ফ্যাশন স্টাইল আমরা আঞ্চলিক কোন রীতি রেওয়াজে অন্ধ ছিলাম না আমরা এই আয়াতের যথাযথ অনুসরণ করতাম হুফা রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো আমরা ছিলাম এক আমিরের নেতৃত্বে নির্ভীক দুঃসাহসী এক কাফেলা কেউ আমাদের মা বোনদের সম্ভ্রমহানি করবে তা তো দূরের কথা আমাদের দিকে আঙুল তোলার পর্যন্ত সাহস করত না কিন্তু আজ আজ কেন আমাদের এই অবস্থা কেন আমাদের এত রক্তক্ষরণ মা এত করুণ আত্মচিৎকার আজ কি আমাদের পরিচয় হে উম্মা শোনো কেন আজ আমাদের এই দশা সেই শুরু থেকেই আমাদের সুদৃঢ় ঐক্যের মাঝে চির ধরানোর জন্য কুচুক্রি কাফির আর মুনাফিকরা সবসময় অপপ্রয়াস চালিয়ে যাচ্ছিল ধীরে ধীরে তারা নানা অপকৌশল চালিয়ে আমাদের সর্বশেষ ঐক্যের নিশান খিলাফতে উসমানিয়াকে ধ্বংস করে ফেলল আর তারা তা ঠিক তখনই করতে পেরেছিল যখন আমরা নিজেরাই আমাদের বিজয়ের পথ থেকে সরে পড়েছিলাম দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে নিজেদের অস্তিত্বই নিজেরা ভুলে গিয়েছিলাম এরপর এই উম্মাককে তারা একে একে সাতান্নটি রাষ্ট্রে পরিণত করলো কুচুক্রি কাফিররা শুধু আমাদের পৃথক করে খান্ত হয়নি তারা আমাদের পরস্পরের মধ্যে বিভিন্ন আয়তনের সীমানা এঁকে দিল আমাদেরকে আমরা হয়ে পড়লাম কেউ মিশরি কেউ লেবাননি কেউ পাকিস্তানি কেউ বাংলাদেশি আর আমাদের হাতে ধরিয়ে দেয়া হল বিভিন্ন রঙের পতাকা কারো লাল সবুজ কারো সাদা লাল সবুজ কারো চাঁদ তারা এমন রং বেরঙের তামাশা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 জীবন বিলিয়ে দিতেও একটু পিছপা হতাম না সেই আমরাই আজ নিজেদের পতাকার জন্য নিজেদের অন্ধজ জাতীয় স্বার্থের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়লাম একে অন্যের বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত তাক করা শুরু করলাম অন্যের বিপদ দেখে নিশ্চুপ হয়ে বসে রইলাম শুধু নিজেদের দেশ পরিচয়কে বিশ্বের মাঝে ফুটিয়ে তোলার জন্য কত বেহুদা কাজে মত্ত হয়ে উঠলাম মালাউন কাফিররা আমাদের মাঝে নানান দিবসের প্রচলন ঘটিয়ে দিয়েছে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 শুধু তাই নয় হামেশা যেন আমরা নিজ নিজ দেশীয় চেতনায় ডুবে থাকি এজন্যরা আমাদের মাঝে বিভিন্ন অর্থহীন খেলতামাশা চালু করিয়ে দিয়েছে আর আমরা আজ এসব অহেতুক মাতলামিতে মত্ত হয়ে পড়েছি চলছে নিজ দেশের সুনামের জন্য ক্রিকেট ফুটবল হকি এমন অনেক অহেতুক ক্রীড়া আর অপসংস্কৃতির উন্মাদনা আজ নিজ দেশের জন্য গান গাওয়া হচ্ছে নিজ দেশের জন্য কবিতা আবৃত্তি করা হচ্ছে নিজ দেশের জন্য শপথ শেখানো হচ্ছে এভাবেই এক ব্যক্তি এক দেহসম পুরো মুসলিম উম্মাককে কাফের মুশরিকরা নিজ নিজ চেতনা আর সংস্কৃতির নামে কুফুরি মতবাদে জড়িয়ে বিভক্ত করে ফেলল আর এটাই হচ্ছে জাতীয়তাবাদ এটাই হচ্ছে জাতীয়তা বোধ নামক মূর্তি আজ এই জাতীয়তাবাদের চেতনার কাছে পরিণত হয়েছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে জাতীয়তাবাদের দিকে আহ্বানকারী সম্পর্কে রাসুল সাল আলি ও হাদিসে স্পষ্ট ভাবে ইস করেছেন যে ব্যক্তি লোকদেরকে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে অথবা জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করে অথবা জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় বর্তমানে সেই রাসুলের হাদিসের নামে একটি জাল ও মিথ্যা কথাকে খুব জোরে সোরে প্রচার করা হচ্ছে বলা হচ্ছে হবুল ওয়ানি সোহাবত মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ এই কথা একটি প্রসিদ্ধ ভিত্তিহীন কথা একেবারে জাল হাদিস যা রাসুল সাল্লাহ আলহ্লাম থেকে বর্ণিত হয়নি অজ্ঞ জাতীয়তাবাদ এই ভিত্তিহীন কথার প্রচার করে চলছে সুতরাং এই আলোচনার পরও যদি জাতীয়তাবাদ বুঝতে কারো সংশয় থেকে থাকে তবে সে যেন এই হাদিস দুটি কয়েকবার পরে নেয় কিংবা ভালো করে শুনে নেয় সোহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান পতিলা تحت رايه عمجه يدعو عصبيه او ينسر عصبجه فقيده الجاهليه جه ব্যক্তি জাতীয়তাবাদের দিকে আহ্বান করতে গিয়ে অথবা জাতীয়তাবাদের জন্য সাহায্য করতে গিয়ে অজ্ঞতার পতাকা তলে নিহিত হয় তবে সে জাহিলিয়তের মৃত্যু বরণ করল শুনানে আবু তাউদ্ বর্ণিত হয়েছে লাই সামিনা মন দা ইলা আসি সামিনা মন কাত আলা আসা বিজ্ঞিন ও লাই সামিনা মন মাল